পরিবেশা থাকা এটা দোষনীয় না এটা খারাপ কিছু না কিন্তু আরবিটা বের করতে হবে আরবি বের করার আগে এটাকে এবাদত হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না কারণ ফার্সি মক্কামদিনের ভাষা ছিল না কোরআন এ কালিমের ভাষা ছিল না নবী সাল্লা হাদিসের ভাষা ছিল না সাহাবাই কালামের ভাষা ছিল না তাহলে ইসলাম এসেছে আরবি ভাষার মাধ্যমে ইসলামের প্রত্যেকটা এবাদত মূল গোড়ার শব্দটা হবে আরবি তাহলে গোড়ার শব্দটা আগে বের করতে হবে এবাদত হতে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র যদি আরবি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে এটা বের করলে অসংখ্য বাদত বের হয়ে আসবে যেগুলো মক্কা মদিনা থেকে আসে নাই আসলে ইরান থেকে এইভাবে আপনি যদি সূত্র দিয়ে ধরেন এটার গোড়া খুঁজে বাইর করেন আরবি কি তাহলে অটোমেটিক বের হয়ে যাবে কোনটা ইরাম থেকে আসছে কোনটা মুখ্যামদিনা থেকে আসছে ফির ফিরের আরবি বাহির করেন ফির হলো পার্সি আপনি পির সাহেব হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর এটার আরবিটা কন একজন সাহেব ব্যাখ্যা দিচ্ছেন এটার আরবি হলো অলি ফিরের আরবি হলো কি ওলি। তা আমি বলছি যে ঠিক আছে ওলিও মেনে নিলাম অসুবিধা নেই যেহেতু এত বড় পির সাহেবের কে না মেনে এত উপায় নেই তো মেনে নিলাম ওলি তাহলে আপনি জামেন যে ফিরের আরবি হলো অলি আপনি কেন ফার্সিটা ব্যবহার করেন ইরানের প্রতিহার করবেন এবার আমাদের প্রশ্ন আছে যে ওলি কি নিজেকে নিজে ঘোষণা দেওয়া যায় কি না আপনি যে ওলি বুঝলেন কেমনে কে করিল আপনি ওলি আপনারা কি আল্লাহ করছে আপনি জানলেন কেমনে মানুষ জানল কেমনে গায়েবী বিষয় কারণ অলির গুণাবলী হলো ইমান আর থাকুয়া তো ইমান আর থাকোয়া থাকে কালের ভিতরে গোপনীয় বিষয় তো গোপনীয় বিষয় আপনি জানলেন কেমনে আর গায়েবের বিষয় যে দাবি করে সে হলো তগত যে দাবি করে কয় না কোরআনের আছে মুর্শেদা পালানি আচ্ছা তো ঠিক আছে আপনি লেখেন আবার মুর্শিদ সাহেব ছাত্রগ্রাম মুর্শিদ সাহেব আপনার মাদার ত্যাগ অর্থ কি এটাই চোদ্দশো বছর যুগে যুগে শত শত হাজার হাজার সাহাবাহাম গেছেন গেছেন তাবে তাবেন গেছেন তারপরে আরো শত শতামাই গেছেন তারা কি ব্যাখ্যা দিছেন একটা তাপসির দেখাইবেন দুনিয়ার মধ্যে যে এই তাপসির লেখা আছে যে মুর্শেদান মানে চোদ্দশো বছর ধরে সাহাবাহাম এই অর্থ বুঝলো না তাবেন তাবে কম বুঝতো না তবে তাবেন বুঝলো না কোনদ না কোন ফিরের খলিফা না এবং তারও তাহলে উনিও করান এই শব্দটা আমল করেন নাই মুর্শিদ ধরেন নাই কারণ নাই যারা কারণ চোদ্দশো বছর ধরে সালাফেরা সালাফ সালহীনেরা যে অর্থ বুঝে নাই আপনি নতুন করে বুঝা এটা কোরআনের তাহারিফ কোরআনের বিকৃতি আমি যে কথাটা বলতেছিলাম এইভাবে প্রত্যেকটা শব্দের